আবু হুরাই রাহ রদিয়াহতালন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ কোনো ব্যক্তি আল্লাহর পথে আহত হলে এবং আল্লাহই ভালো জানেন কে তার পথে আহত হবে কেয়ামতের দিন সে তাজা রক্ত বর্ণে রঞ্জিত হয়ে আসবে এবং তা থেকে মিশকের সুগন্ধি ছড়াবে